فأوصيكم ونفسي بتقوى الله عز وجل علموا الله سبحانه وتعالى يحاسبكم في سائر أعمالكم فاتقوه في السر والعلن فإن تقوى الله سبحانه وتعالى خير زاد ليوم المعاد وهي كما قال عليه الصلاة والسلام خير وصية يوصي بها المسلم المسلم فاتقوا الله سبحانه وتعالى ثم علموا أن الله سبحانه وتعالى يراقبكم إن خيرا فخير وإن شرا فشر فيجازيكم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يقول سبحانه وتعالى قل إن صلاتي ونسكي ومحيا يا لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين أن أبي سعيد الخضري رضي الله تعالى عنه قال قال رسول, قال قال قال رسول الله صلى الله عليه وسلم لا تأكل لهما لعضاه فوق سلاسة أيام ثم رق خسر الله صلى الله عليه وسلم সম্মানিত হাউদিন শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ আল্লাহাবুল আলমিনের তাক অবলম্বন করার জন্য নসিহত করছি আল্লাহ সুবাহ জন্য আমাদেরকে প্রত্যেকটি কাজে প্রত্যেকটি পর্যায়ে যাতে আল্লাহাবুল আলমিনের তাক অবলম্বন করতে পারি সে তো অফিক দান করুন সম্মানিত উপস্থিতি আজকে যে বিষয়টি নিয়ে আমরা আমাদের এই আলোচনায় শেয়ার করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে কোরবানির তাৎপর্য এবং কোরবানি থেকে একজন ইমানদার ব্যক্তির জন্য কি মৌলিক শিক্ষা রয়েছে সে বিষয়গুলো নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করব ইনশাআ আল্লাহ চেষ্টা করব এই বিষয়গুলোর থেকে মৌলিক যে শিক্ষা ইমানদার ব্যক্তিদের জন্য রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য বাকি এর আগে এই আলোচনার আগে মূলত চারটি বা পাঁচটি বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণী রয়েছে সে দৃষ্টি আকর্ষণই আপনাদের সামনে করব সেই বিষয়গুলো আরও গুরুত্বপূর্ণ এই জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে প্রথমে খুব অল্প সময়ের মধ্যে দৃষ্টি আকর্ষণ করব ইনশাআল্লাহ গত খোদবার মধ্যে আপনারা যে জানতে পেরেছেন মূলত আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সময় অতিক্রম করছি অত্যন্ত মর্যাদাপূর্ণ মহিমান্বিত দিবসগুলো আমরা অতিক্রম করে যাচ্ছি এই দিবসগুলো মূলত আল্লাহ যে দিবস আছে দিনগুলো আছে এই দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস শেখুল ইসলাম তামিয়া রহমতুল্লাহকে জিলহজ মাসের প্রথম দশ দিন এবং রমদান মাসের শেষ দশ রাত্রি সম্পর্কে যখন প্রশ্ন করেছে এই বিষয়ে যখন জিজ্ঞেস করা হয়েছে যে এই দুইয়ের মাঝে আপনি কিভাবে তার তুম্য করবেন জিনজ মাসের প্রথম দশ দিন আর রমাদান মাসের শেষ দশক যে রাত্রি রয়েছে রাতগুলো কোনটি শ্রেষ্ঠ স্বাভাবিকভাবে আমরা হয়তো খুব সহজে বলতে পারতাম যেহেতু কোরআনে কারিমের মধ্যে অগ্রস্য ভানাগু এটা আলা লাইলাত কতের কথা বলেছেন আর রমাদান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে তাহলে খুব সহজেই আমাদের কাছে আমরা বলতাম যে রমদান মাসের শেষ দশকই হচ্ছে মূলত এই দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ শেখুল ইসলাম রহমতুল্লাহ ফতোয়ার মধ্যে উল্লেখ করেন তিনি বলেন যে আল্লাহ হাবুল আলমিনের শ্রেষ্ঠ দিবসগুলোর মধ্যে এই দিনগুলোর মধ্যে জিরোজ মাসের প্রথম দশ দিন দিবস হিসেবে সবচেয়ে শ্রেষ্ঠ আর রমদান মাসের শেষ দশ রাত্রি রাত হিসেবে এগুলো আল্লাহ রাবুল আলমিনের শ্রেষ্ঠ রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুটাকে আল্লাহ সুবাহ করেছেন মহিমান্বিত করেছেন কিন্তু এই দিবসগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব মহিমান্বিত করেছেন এজন্য যেহেতু আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন প্রথম এই দশ দিনের মধ্যে আল্লাহ এমন একটি দিবসকে রেখেছেন যেটি আরাফা আরাফা দিবস এই আল্লাহ দিনের মধ্য থেকে এত সংখ্যক এত বেশি সংখ্যক লোকদেরকে আল্লাহ বুলার আমিন এই দিনের মধ্যে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন জাহান্নামের আগুন থেকে না দেন এত বেশি সংখ্যক আল্লাহ আবুল আলমিনের মদানে যারা উপস্থিত হয়েছে তাদেরকে নিয়ে আল্লাহ সুবাহর্ব বোধ করেন তিনি তাদের সাথে আল্লাহর বান্দাদের কথা উল্লেখ করেন এখানেই শেষ নয় বরং যারা হয় যে অংশগ্রহণ করতে পারেনি তারা এই দিনের সিয়াম যদি পালন করে থাকে তাহলে আল্লাহ নবী সাল্লা হাদিসের মধ্যে সাদ করেছেন আমি আল্লাহ রাবুল আলমীর কাছে আশাবাদ ব্যক্ত করছি যে আল্লাহ সুবাহ একদিনের সিয়ামের পরিবর্তে গত বছর এবং আগামী বছরের আল্লাহ রাব্বুল সমস্ত সগিরাগুলাকে ক্ষমা করে দেবেন এই এত বেশি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই দশ দিনের মধ্যে হার রয়েছে যেদিন আল্লাহ রান্নাগণ আপনি সলাৎ আদায় করুন এবং কোরবানি করুন এই কোরবানির নির্দেশ পালন করবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অত্যন্ত পূর্ণ দিবস এই যে কোরবানির এই দিবসটি এটাও মূলত এই দশ দিনের মধ্যে রয়েছে আবার এর মধ্যে আরেকটি দিন দিন রয়েছে ইয়ামুল হাজির আকবর হজে আকবরের দিবস যারা হজে যাবে তাদের জন্য আল্লাহ আলমিন এই দশ তারিখের দিবসটিকে ইয়ামুল হাজির আকবার বলেছে বড় হজের দিবস এই দিবসে তারা হজের যে বিধানগুলো আছে সবগুলো এই দিনই তারা পালন করে থাকে এই জন্য এটাকে আল্লাহ সুবাহ তারা আখ্যায়িত করেছেন ইয়ামুল হাজির আকবর তাই এই দশ দিনের হুজিরত মূলত অনেক বেশি সেই দিনগুলো এই মর্যাদাপূর্ণ দিনগুলো আমরা অতিক্রম করছি যেগুলো আল্লাহ তারপর সাক্ষ্য দিয়েছেন দিবসগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস এই মর্মে আল্লাহ করেন তিনি বলেন রসুল ইসলামের স্বাদ করেছেন তিনি বলেন প্রশ্ন করা হলিদার এই দিনগুলোর অনুরূপ দিন কি যারা আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে অর্থাৎ জিহাদ ফি জন্য বেড়ে যাবে তাদের যে বেড়ে যাওয়ার যে দিবস হয়েছে এর চেয়েও কি বেশি শ্রেষ্ঠ এই দিবসগুলো এই দিবসগুলোর সমপর্যায়ে আসবে না অনুরূপ হবে না কোনদিন যদিও আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে যায় তাও সমপর্যায়ে আসবে না ইল্লা তবে ওই ব্যক্তির বিষয়টি ব্যতিক্রম যে ব্যক্তি নিজের সবকিছু আল্লাহ হাব্বুল আলমিনের রাস্তায় বিতরণ করে দিয়েছে জীবনটাও আল্লাহ রব্বুল আলমীর রাস্তায় বিতরণ করে শহীদ হয়ে গিয়েছে তার বিষয়টি ভিন্ন যেহেতু সে সব কিছু দিয়েছে জন্য আল্লাহ হাবুল আলমিন তাকে সেই মর্যাদা দেবেন মাম্বাস স্যার তার মুস্তাদের মধ্যে আদিশটি বর্ণনা করেছেন ইব্রু হব্বান শহীদে বর্ণনা করেছেন শেখ নাসুদিন আলবানি রহমতুল্লাহ আদিজকে শহীদ বলেছেন দশ দিনের প্রজিলত সম্পর্কে ইতিপূর্বে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এ হয়েছে সেটা আমার আলোচ্য বিষয় না শুধু একথা বলতে চাচ্ছি যে এই গুরুত্বপূর্ণ দিবস করে যাচ্ছে সিয়াম নিয়ে আমি কথা বলব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ অল্প আগেই আমি আবু কথা আল্লাহতাল হাদিসের দিকে আপনাদেরকে ইঙ্গিত করেছিলাম বলেছিলাম যে আবু কথা আলম্বন না করেন তিনি বলেন যে গুনা হয়েছে গুনাকে মিটিয়ে দে বা মুছে দে রসুল হাদিস এই হাদিস থেকে গুজা যাচ্ছে মূলত আরাফা দিবসের সিয়ামটি অত্যন্ত ফজিলত একটি সিয়াম এখানে আমরা যে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটা হলো এই আলাহাদ দিবসের সিয়ামটা সেটা আমরা কোন দিন পালন করব এ নিয়ে একটু বিতর্ক তৈরি হয়েছে বিতর্ক এই জন্য তৈরি হয়েছে যেহেতু আপনারা জানেন যে চাঁদ দেখার বিষয় নিয়ে একটা বিতর্ক রয়েছে সে চাঁদ দেখা কি সারা পৃথিবীতে মানে একদিনেই যে কোথাও পৃথিবীর চাঁদ দেখা গেলেই সারা পৃথিবী থেকে একদিনে সেটা কাউন্ট হবে মানে একদিনেই চাঁদ দেখা ধরা হবে এবং একদিনে ঈদ করা হবে নাকি পৃথিবীর যে ভূখণ্ডে যারা যখন চাঁদ দেখবে তখন ঈদ করবে আপনারা এই মাস জানেন এই মাস দীর্ঘ আলোচনা রয়েছে বিতর্ক এটার উপর ভিত্তি করে জিরহজ মাসের নয় তারিখে পালন করবেন না কিভাবে পালন করবেন এ নিয়েও আলেনদের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে এই বিতর্কের মূলত মানে আগের মাস এলার সাথে সম্পৃক্ততা নেই এই জিনিসটুকু খুব সহজে বুঝার উপলব্ধি করার বিষয় রয়েছে কারণ আগের যে সিয়াম এবং সেটা কি আপনি পালন করবেন চাঁদ দেখে না না দেখে আল্লাহ নবী সাল্লাহ্লাম এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তোমরা ততক্ষণ পর্যন্ত সিয়াম পালন করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈদ পালন করবে না ততক্ষণ পর্যন্ত চাঁদ দেখবে না যেহেতু রাসুল্লাহম চাঁদ দেখার সাথে সম্পৃক্ত করেছেন আর আপনি চাঁদ দেখেছেন তাহলে আপনি শিয়াম পালন করবেন শিয়াম শুরু করবেন আপনি কনফার্ম হবেন চাঁদ দেখেছেন তাহলে আপনি ঈদ করবেন অথবা সিয়াম ভঙ্গ করবেন ইফতার করবেন এই মাস এলার উপর নির্ভর করবে না দ্বিতীয় মাস এলাটি সেটা হচ্ছে আরাফার দিনের সিয়ামেরাটি এর উপর নির্ভর করবে না এই জন্য যেহেতু আরাফার দিনের এই সিয়ামের বিষয়টি আরাফার সাথে সম্পৃক্ত আর আরাফা পৃথিবীতে দশ জায়গার কোথাও নেই আরাফা যেখানে রয়েছে সেখানেই যে সিয়াম পালন করা হবে এর সাথে সম্পৃক্ত ফলে আল্লাহ নবী সাল্লা উল্লিউসাল্লামের সমস্ত হাদিসগুলোকে আরাফার সিয়াম সম্পর্কে যদি কেউ একসাথ করে তিনি দেখতে পাবেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেই ফজিলতার কথা উল্লেখ করেছেন সেই ফজিলতকে সিয়াম হয় মূলত সৌদি আরবে আরাফার উকুফ দিন হবে সেদিনই যেমন বাংলা এই বছর এটা হলো এগারো তারিখ রবিবার হবে এই দিনের সিয়াম কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে স্বাভাবিক নিয়ম অনুযায়ী তো নয় তারিখ হওয়ার কথা ছিল নয় জিল হজর হওয়ার কথা ছিল সেটা এরপরের দিন সোমবার হওয়ার কথা ছিল কিন্তু কেন আপনি সেটা বলছেন না বরং আপনি বলছেন যেটা মানে আট ই জিল হজ আমাদের দেশের হিসাব অনুযায়ী আট এ হবে এবং আমাদের হিসাব অনুযায়ী সেটা আট ই জিল হজ হয় তাহলে তো আমি মানে নয় তারিখে সিয়া পালন করলাম না কারণ হচ্ছে আরাফার ওই দিবসকে যেহেতু অকূপের সাথে সম্পৃক্ত করা হয়েছে তাই কোন ব্যক্তি যদি ওই দিনে আরাফার ময়দানে উপস্থিত না হয় তার হিসাব অনুযায়ী যদি সে পরের দিন আলাফার ময়দানে উপস্থিত হয় দুনিয়ার সমস্ত ওলামায় কেরাবের ইজমা অনুযায়ী তার হজ হবে না তার হয় হবে না যেমনিভাবে সে আগের দিন যদি আলাফার ময়দানে উপস্থিত হয় তাহলে তার হয় হবে না আর আপনি যদি আপনার হিসাব অনুযায়ী এর নয় তারিখে আপনি যদি দিল হজের নয় তারিখে যদি আপনি আরাফার সাম পালন করেন তখন হাজি সাহেবগঞ্জ ইয়ামুল হাজির একবার ঢুকে গিয়েছে এবং তারা সবাই মুজদালেফা এবং মিনাতে চলে গিয়েছে তাহলে এটাকে দুনিয়ার কোন আলেমে কথা বলবে না এটাকে ইয়মে আরাফা যে আরাফা দিবস কারণ এটা আরাফা দিবস নয় আলাফার দিন শেষ হয়ে গিয়েছে ফলে সেখানে কোন অবস্থাতেই এই বিধান প্রযোজ্য হবে না শুদ্ধ হবে না যে আরাফা দিবসের সিয়াম পালন করবে নয় তারিখে একদম ওলামাইকে রাম এখন এই ফতোয়া দিচ্ছেন এখানে একটা বিভ্রাট তৈরি হয়েছে সেটা হলো এই শেখ মোহাম্মদ সালে সাবিন আলাইকে জিজ্ঞেস করা হয়েছে তখন শেখ রহমতুল্লাহ আলাই এই প্রশ্নের উত্তরের মধ্যে বলেছেন যে প্রত্যেকে তার এলাকা অনুযায়ী ইসলাম পালন করবে শেখ রহমতুল্লাহ ইস্তেহাত করে শুধু অনেক ইস্তেহাদ করেছেন ইস্তেহাত করলে আমারও ভুল হতে পারে শেখরও ভুল হতে পারে আরো অনেক অন্য ধরনের ভুল হতে পারে হয়তো এই বিষয়টি সেভাবে বিবেচনা করার সুযোগ পাননি হয়তো বলে দিয়েছেন এটাও হতে পারে কারণ আমি যতটুকু মনে করি যে তার ইতিহাসের ব্যাপারে ভুলের বিষয়টি মানে তিনি অত্যন্ত ব্যাপারে তার পাণ্ডিত আল্লাহ করে দিয়েছেন এখন আরাফার ময়দান থেকে হাদিসে পঞ্চলে যাওয়ার পরে যদি কেউ নয় তারিখে সিয়াম পালন করে থাকে সে মূলত বিল ইজমা সমস্ত ওলামায় কেরামের ইজমা অনুযায়ী সে আরাফা দিবসে সিয়াম পালন করে নি নয় তারিখে সিয়াম তাহলে কোন অবস্থাতেই আরাফার সিয়াম হবে না কিন্তু শেখ রহমতুল করেননি পরে তিনি এই ফতোয়া দিয়েছেন এটাকে কেন্দ্র করে আপনি বিশেষ করে অনেক বন্ধু ইসলাম কিউএ থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে শেখ মোহাম্মদ সালাম রহমতুল্লাহ এই রেফারেন্সকে সামনে রেখে সাল মোনাজ্জি হাফিজ উল্লাহ তালা তিনিও মানে এই বিষয়টি নকল করেছেন এটাকে কেন্দ্র করে একজন একদম ওলামায় কেরাম আমাদের মানে এই ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন এবং মনে করছেন যে মূলত এর সিয়াম হবে নয় তারিখের কারণ আল্লাহ নবী সাল্লাবী ইসলাম তার সমস্ত হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন যে নবী সাল্লাবলী ইসলাম এই দিনের সিয়ামকে আরাফার সাথে সংশ্লিষ্ট করেছেন তাই এই ভুলটুকু যদি আমরা করে থাকি তাহলে সেখানে আমাদের বড় ধরনের ভুল হয়ে যাবে সেটা হলো এই আমরা আরাফার দিনের সিয়াম পালন করতে পারলাম না নয় তারিখে যদি সিয়াম পালন করে থাকেন এটি আমাদের দৃষ্টি আকর্ষণ করা দরকার এই জন্য দৃষ্টি আকর্ষণ করলাম আরেকটি বিষয় এখানে এর সাথে দৃষ্টি আকর্ষণ করবো সেটা হচ্ছে এই দিন এর সবচেয়ে বড় যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ নবী সাল্লাহাম শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরফার দিনের দোয়া হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া তাই এই দিন আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল কাছে দোয়া করার চেষ্টা করব এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আব্দ র বুঝা যাচ্ছে এই কথা যে মূলত আরাফার দিবসের দোয়ার শ্রেষ্ঠত্ব রয়েছে এবং আরাফা দিবসের শ্রেষ্ঠত্ব রয়েছে অন্য দিবসগুলোর উপর এটি প্রথম যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করার আজকে ইচ্ছে করেছি সেটা আপনাদের সাথে দৃষ্টি আকর্ষণ করলাম দ্বিতীয় আরেকটি মাসালা দৃষ্টি আকর্ষণ করব বলতে পারেন যে শেফুল্লা ভাই মানে এই মশালাগুলো দৃষ্টি আকর্ষণ করছেন কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আমাদের মাঝে এবং এর মাধ্যমে অনেকগুলো বিভ্রান্ত হচ্ছে কারণ হলো এই আমাদের এখন বর্তমান যে অবস্থা প্রত্যেকেই মনে করে যে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ আলেম প্রত্যেকেই মনে করেন যে তিনি মুস্তাহিদ কোন মুস্তাহিদের যুগ চলছে কয়েকটা হাদিস যদি পড়তে পারেন মানে কয়েকটা হাদিসের অর্থ পড়তে পারেন অথবা বাংলা শহী বুখারি যদি একবার পড়তে পারেন তিনি তো মনে করে যে আমার মতো মুফতি কি আর আছে কিনা যেহেতু আমি শহীদ বুখারি মানে পড়ে ফেলেছি বলে সবাই চেষ্টা করেন যে তিনি ফুতুয়া দেওয়ার জন্য এমনকি অনেক সময় আমরা দেখেছি যে মানে আমাদের সামনে আরেকজন এসে ফতোয়া দিয়ে দিচ্ছেন কারণ ফতোয়া দেওয়াটা একটা বড় ধরনের ওয়াইটফুল কাজ তো মনে করেন যে মা এটা দিলে অনেক মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে কিন্তু জানেন না নিজেরা আখরাত নষ্ট করে যে ফটোয়া দিচ্ছেন না জেনে আন্দাজের উপর ফতোয়া দিচ্ছেন অথবা ইসলাম সম্পর্কে জ্ঞান না দিয়ে ফতোয়া দিচ্ছেন মানুষদেরকে বিভ্রান্ত করছেন এটা যে ভুল কাজ করতেছেন এই বিষয় সম্পর্কে অনেকেরই ধারণা নেই আর ধারণা কিভাবে হবে কারণ কোনো ব্যক্তি যদি নিজের সম্পর্কে এমন আইডিয়া নেয় এমন জ্ঞান নেই যে আমি অনেক বড় জ্ঞানী তাহলে সে কিন্তু সবচেয়ে বড় ভুলের মধ্যে আছে নিজেকে যদি মনে করেন যে আমি সবচেয়ে বড় জ্ঞানী এছাড়া দুনিয়াতে কোনো জ্ঞানী নেই তাহলে তার এই কাজটি সবচেয়ে বড় ভুল কারণ আপনাকে এটা জানতে হবে আল্লাহ রাবুল আলমিন একটা মানে নিয়ম উল্লেখ করে দিয়েছেন প্রত্যেক জ্ঞানের উপর জ্ঞানী আছে তাহলে আপনি একটু চিন্তা করে আগাতে হবে একটু উপরের জ্ঞানী যারা আছে তাদের দিকে একটু তাকান আপনার আগের জ্ঞানী যারা আছে তাদের দিকে তাকান তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে কিন্তু স্পষ্ট হয়নি যেহেতু নিজেকে মনে করেন কেউ যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী তাহলে তারা এই মাসের মধ্যে ভুল হবেই এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক বক্তব্যের মধ্যে অনেকেই সীমালঙ্ঘন করে যান শুধুমাত্র নিজেকে এই ভাবার কারণে একটা ভুল এর মধ্যে ওলামাই কালাম যে ফতোয়া দিয়েছেন তারা নিজেরা সর্বোচ্চ ইশতেহার করে সর্বোচ্চ চেষ্টা করে কোরআন এবং হাদিসের সমস্ত বক্তব্যগুলোকে একসাথ করে তার তারপরে গবেষণা করে মানে ফতোয়া দিয়েছেন হুকুম দিয়েছেন হয়েছে। কিন্তু তারা কথা বলেন নাই যে মানে আমি এটা বলে গেছি আর আমার বিপরীতে যদি কেউ বলে সে বরবাদ হয়ে গিয়েছে সে হালাক হয়ে গিয়েছে এ ধরনের বক্তব্য কিন্তু কেউ দিন না ইমাম সাবির রহমতুল্লাহ থেকে এসেছে যিনি ইমাম ছিলেন প্রত্যেকটি ক্ষেত্রে না ইমাম আহমেদুল্লাহ রহমতুল্লাহ থেকে এসেছে যিনি ইমাম আল্লাহ হাদিস ছিলেন আল আল্লাদিস ইমাম ছিলেন না ইমাম মালিক রহমতুল্লাহ থেকে এসেছে যিনি ইমাম উদারুল হিজরা ছিলেনার মসজিদের ইমাম ছিলেন মুদিনার মজিদ আল্লাহ নবী সাল্লাহমান মসজিদের মধ্যে আল্লাহ নবীমের হাদিসের ইমাম উদারুল হিজরা হিসেবে তার পরিচয় ছিল না ইমাম আফগানীপা রহমতুল্লাহ বলেছেন যিনি কুফার ইমাম ছিলেন সুতরাং এখান থেকে প্রমাণিত হয় যে মূলত এখানে সীমালঙ্ঘনের কোন সুযোগ নেই এই দ্বিতীয় মাসেটি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হল এই আল আনিল মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার মাসে আপনাদের আকর্ষণ করবো এই মাছ একদম লোক পদভ হয়েছে ভুল ফতোয়া যাচ্ছে বারবার মানে যাচ্ছে যে মানে ভুল কথা যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় যাচ্ছে কিনা আমরা দেখতে পাই আসুন আল্লাহ নবী সাল হাদিসটি আমি একটু শুনাই তারপরে আমি আপনাদেরকে বলবো আল্লাহ কোরবানি করার জন্য করলেন এবং বললেন জবে করার সময় এবং উম্মতে পক্ষ থেকে তারপর সাল্লাহ তার দুই হাত দিয়ে যাবে তার হাত দিয়ে চবে করলেন তিনি এখান থেকে বুঝা যাচ্ছে রসুল্লাহ সালামা যাবে হাদিস থেকে শেখ আব্দুল আবুল্লাহিন তিনি বলেছেন যে এখান থেকে রাসুল্লাহ সাল্লাহাদিস থেকে বোঝা যায় যে মূলত মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়জ রয়েছে অন্য আল্লাহ করতেন না আল্লাহ ইসলাম নির্দিষ্ট করা যান করা হচ্ছে আগে উন্মতের মধ্যে আল্লাহ নবী সাল্লাহামলী ইসলামের অনেক সাহাবীর মৃত্যু হয়ে গেছে যারা অতিক্রম করে গেছে শেখ আব্দুল বিন বাজুর বলেন তার পতোয়ার মধ্যে তিনি বলছেন কালা শেখ রহেমা যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করাকে অস্বীকার করে অথবা এটাকে মানে মনে করে শুদ্ধ নয় তার কোন যারা করে থাকে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে না লাহু এর কোনো ভিত্তি নেই কারণ ইজা আবহা ফাহিয়া করবাতুন ওয়াখাইলুন আদিম যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ কোরবানি করে এটি করবাহ আল্লাহ রাব্বুল আলমীর নৈকট্য লাভ করার একটা উপায় হবে ওয়া আতুন এবং আনুগত্য ওয়াখাইলুন আদিম এবং এর মধ্যে মূলত মহান মানে কল্যাণ রয়েছে বড় কল্যাণকর কাজ কারণ আপনি তো কোরবানি করছেন আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে এটি অনেক বিস্তারিত আলোচনা একদিনের একটা দীর্ঘ আলোচনার বিষয় শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ নবী সাহাবি আবুদ্দা তিনি আল্লাহ নবী সালকে করলেন ফাঁকা তিনি বললেন inni zabahatu an waladi he rasul sallallahu alaihi wasallam ami amar seler pokkho theke qurbani korechi inni zabahatu an waladi ami amar seler pokkho theke qurbani korechi fa aqarrahu an nabiy sallallahu alaihi نبي nabiy sallallahu alaihi wasallam eta ke anumodan dilen nabiy sallallahu alaihi wasallam anumodan dilen wala yasaluhu nabiy sallallahu alaihi wasallam take jiggesh korlen na hal waladu hayyun am mayyit tar seli gi jibito ramito তাহলে বুঝা যাচ্ছে মূলত মানে রবীসল্লাহ যদি প্রয়োজন হতো যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে যবে না হতো রবি করতেন যে হালো আলো হাই তোমার সন্তানকে জীবিত আছে কিনা তোমার সন্তান জীবিত না জিজ্ঞেস করেননি তাই মূলত শেখ মিনবাজ রহমতুল্লাহ রাই তিনি বলেন যে এই কাজটি মানে আল্লাহ রবুল আলামিনের জন্য সাদা কারণ উধা এর মূল আসল হুকুম হচ্ছে নুরুল রয়েছে তিনি যে সমস্ত প্রশ্নোত্তর দিতেন টেলিফোনের মাধ্যমে সেগুলোর মধ্যে তিনি বলেন যে কোরবানি করা জীবিত এবং মৃত দুই পক্ষ থেকে শুননা এর অর্থ এটা বুঝাচ্ছি যে মূলত সুস্পষ্ট হাদিসের মধ্যে কথা বলা হয়নি যে বিধব্যক্তির পক্ষ থেকে তোমরা কোর করো কিন্তু কেউ যদি করেন তাহলে তার এই কথাটা রয়েছে এটা হাদিস থেকে বোঝা যায় তবে আমি সালাফদের আমলগুলো যখন দেখেছি সালাফদের আমল থেকে মূলত এটা সুস্পষ্টভাবে মানে ব্যাপক আমল এটি সাব্যস্ত হয়নি সালাফদের আমল ব্যাপকভাবে সাব্যস্ত হয়নি কিন্তু সাহাবিদের অনেকের কাছ থেকে আমল সাব্যস্ত হয়েছে যেখান থেকে তারা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করেছেন মর্মে বিভিন্ন রেবায়ত রয়েছে রেবায়তগুলোর মধ্যে কিছু দুর্বল রয়েছে কিছু বিতর্কিত রয়েছে এটা হল দ্বিতীয় যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আজকের আলোচনার মধ্যে ইচ্ছা করেছিলাম মূলত এ নিয়ে অনেক প্রশ্ন অনেক বিভ্রান্তি আছে কিন্তু কেউ যদি তার মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে চায় তাহলে তাকে নিষেধ করার জন্য যেই দলিল দরকার বা এই কাজটা বৈধ নয় বলার জন্য যে দলিল দরকার সেই দলিল মূলত নেই শরীয়তের বিধান মানে নিষেধ করতে হলে আর হারাম করতে হলে দলিল দিতে হবে আপনাকে না আপনি এখন হারাম করে দিচ্ছেন কৃষির ভিত্তিতে আর আল্লাহ নবী সাল্লাহামুসলামের কমন হাদিসের বক্তব্যগুলো থেকে এটা বোঝা যাচ্ছে যেহেতু এই কাজটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তাই হাদিসের নির্দেশনা থেকে এটা বুঝে যায় যে এটি জায়েজ রয়েছে নিয়ে করব এটা নিয়েও যথেষ্ট বিতর্ক আমাদের মাঝে ইতিমধ্যে মানে অনেক মানে কানের মধ্যে অবস্থা যে এগুলো শুনে মানে প্রতিদিন প্রায় এগুলো নিয়ে লোকেরা প্রশ্ন করে এবং বিভ্রান্ত হচ্ছে আরো বিভ্রান্ত করা হচ্ছে সেটি হল এই গুরু এবং উঠের মধ্যে অংশ গুরু করা উহি মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল ইসলাম কথা বলেছেন তেরোশো আঠারো নম্বর হাদিস সহি মুসলিমের তেরোশো আঠারো নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লা ইসলাম ইসাত করেন্লাহমা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার জন্য তিনি বলেন ক্বালা নাহরনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কুরবানি করেছি আমাল হুদায়বিয়াতে হুদায়বিয়ার বছর আল বাদানা তা আন সাবআতিন উট সাত জনের পক্ষ থেকে আমরা জবাই করেছি ওয়াল বাকারা তা আন সাবআতিন আর গরু জবাই করেছি সাত পক্ষ থেকে মানে এর মধ্যে সাত জনের করা বাঘে অংশগ্রহণ করা যায় সাল্লা অনুমোদন দিয়েছেন যেমনি নবী সাল্লাহে অংশগ্রহণ করার জন্য অনুমোদন বর্ণনা করেন আঠারশো আট নম্বর হাদিস আঠারো আট নম্বর হাদিস আপনি আব্দুল আপনি আব্দুল্লা থেকে বলি তিনি বলেন নবী সালাম আকাল নবী সাল্লাহাম সাদ করেন বলেন আগের হাজিসার পরে বিশাল পার্থ এখানে যদি গাভি হয় তাকে সাতজনের পক্ষ থেকে যাবে কররা যাবে সাতজনের পক্ষ থেকে অনুমোদন দিচ্ছেন হচ্ছে মানে এটা ব্যাখ্যা করে দিচ্ছেন বন্যাকারী আল কারণ জেজুর অনেকে বুঝতে পারে নাও বুঝতে পারে বিভিন্ন ভাষার শব্দ মানে আরবি ভাষার মানে আবার ভাষার মধ্যে মানে আছে এজন্য করেছেন আলবাড়ি হচ্ছে বলেছেন এখান থেকে খবর দেয়া হয়েছে সেটা হচ্ছে এই রবি সাল্লাহ যদি গাবি হয় সাতজনের পক্ষ থেকে যাবে করতে অনুমোদন দিয়েছেন এবং যদি ওঠ হয় সাতজনের পক্ষ থেকে নবী সাল ইসলাম জবে করতে অনুমোদন দিয়েছেন আগে বলেছেন ফ্যাল এখানে কাউল এবং নবী সাল অনুমোদন দিয়েছেন এর স্পষ্ট বক্তব্য রয়েছে কেউ যদি বলে যে না ভাগে কুরবানি করা যায় তার এই বক্তব্য নবী সাল্লাহ ইসলামের বক্তব্যের সাথে এটা একটা অতিরিক্ত সীমালঙ্কন ছাড়া কিছু আমি মনে করি না কারণ নবী সাল্লাহ আলিয় ইসলামের সুস্পষ্ট হাদিসগুলো এই মর্মে ইস্তেরাকের ব্যাপারে যতগুলো হাদিস রয়েছে সবগুলো হাদিস আমি একসাথ করেছি একসাথ করে সমস্ত হাদিস আমার কাছে এটা প্রমাণিত হয়েছে যে এটা নবী সাল্লাহ আসলের পক্ষ থেকে একটা রোসক যাতে করে মানে উন্মাতের সবাই এই ভালো কাজের মধ্যে শেয়ার করতে পারে আপনি একজন লোকে যদি আমাকে বলা হয় আমাকে ব্যক্তিগতভাবে বলা হয়তো একটা গুরু কিনার জন্য সম্ভব নাও হতে পারে ঠিক একজন লোকে মানে গুরু জন্য যদি বলেন সম্ভব না হতে উট কিনার জন্য বলেন সম্ভব নাও হতে পারে কিন্তু সে যদি একটা উটের মধ্যে সাতজনে শেয়ার করে তাহলে তার জন্য এটা সহজ হতে পারে এটা বড় ধরনের একটা হলো যেহেতু স্পষ্ট বক্তব্য দিয়ে শ্রীমাম রবি রাহমতুল্লাহ তারস্তমের সার মধ্যে তিনি বলেন এই সমস্ত হাদিসগুলোকে একসাথ করে এটা বোঝা যায় যে উঁট মূলত সাতজনের পক্ষ থেকে কোরবানি করলে যথেষ্ট হবে কালবা কারাতু আনসাবাহিন এবং গাভি সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে ও তাহেদিন মাকা মুবা এবং প্রত্যেকটা উট এবং গাবি এই দুটাই মাকা আমা সুবৈশিয়া সাতটি উটের সাতটি ছাগলের মানে প্রত্যেকটা ছাগল হবে ঠিক একটা উঠ জবে করলে একই হুকুম হবে সাতটা জবে মানে ছাগল জবে করলে যে হুকুম হবে একটি গাবি বা গরু জবে করলে একই হুকুম হবে এই বিষয়ে সৌদি সর্বোচ্চ আমাকে পরিষদের ওলামাইকার হেমার উল্লামাকে যখন প্রশ্ন করা হলো বলেন। মানে আনসাব আথিন সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে সবাই যদি এক পরিবারের হয় এত কোন অসুবিধা নেই আরও মিনবুই তিন মুতাফার রেকিম অথবা অন্যান্য পরিবার থেকে হয় সাতজনের পক্ষ থেকে অংশগ্রহণ করলে হবে এবং এই মাস মধ্যে মূলত প্রায় সমস্ত ওলামায় কেরামের ইজমান করেছেন একাধিক আহারুল ইজমান অকল করেছেন যে সমস্ত ওলামায় কেরামের এই উম্মাতের ইজমান অকল করা হয়েছে যদি কেউ এই মাস আলার মধ্যে দ্বিমত পোষণ করে থাকেন তিনি মূলত সাজ বা ব্যতিক্রম ধর্মী বক্তব্য দিয়েছেন যে বক্তব্য কোন ক্ষেত্রেই শেখাই এর মধ্যে গ্রহণযোগ্য নয় এবং এই মাস আলার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে কিছু সংখ্যক ভাই না বুঝে এলোমেলো বক্তব্য দিয়ে আরেকটি বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে বন্ধুগণ এটা এজুট দৃষ্টি আকর্ষণ করলাম ইসলাম সহজ আর দিন ইসলামের মধ্যে কাঠিন্য নেই আসলে আমরা নিজেরাই বাড়াবাড়ি করে সীমালঙ্ঘন করে ইসলামকে নিজের উপর কঠিন করার জন্য চেষ্টা করে থাকি এ কাজটি শুদ্ধ নয় এরপরে আমি যে মাসালাটি নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে চিন্তা করেছি সেটি আরো গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল আমাদের সামনে কুরবানি এসে যাচ্ছে কুরবানির ঈদ এটি আপনাদের জন্য একটা আলদারাব্বুল আলমিনের পক্ষ থেকে বড় অনুগ্রহ যে আল্লাহ সুবাহান উদ্দলা আপনাদের উপর অনুগ্রহ করেছেন সেই অনুগ্রহটুকু মূলত সেখানে দুটি বিষয় আমি কথা বলবো এক নম্বর পয়েন্ট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এটা খুব ছোট কিন্তু ছোট হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরবানির পশু জবে করা নিয়ে আমরা অনেকে মনে করে থাকি যে যত দ্রুত করে এই মূলতো মানে কোরবানির বস্তু খেতে পারলেই বিষয়টি হয়ে গেল না নবিস্লাম কোরবানির পশু জবে করার ব্যাপারে শুধু স্পষ্ট নির্দেশনা দিয়েছেন কোরবানির পশু আপনি কখন জবে করবেন এর জন্য টাইম দেওয়া আছে সুতরাং অনেককে লক্ষ্য করা যায় যে তিনি কোরবানির পশু জমে করাটাই তার বেশি গুরুত্ব অনেকে তো সালাতি আদায় করেন না মনে করেন যে শুধুমাত্র জমে করলেই ঈদ হয়ে গেল আর ঈদ জবে করলে হবে কিন্তু সেই ঈদ আসলে ঈদ না সেই ঈদ থেকে আমরা সত্যিকার কোন শিক্ষা তো নিই নাই এবং আর এই কারণেই মূলত মুসলিম উম্মার এই দুধশাহ কারণ আমরা তো মানে ঈদও বুঝি না ঈদের থেকে শিক্ষাও আমরা নিতে পারিনি আল্লাহ বাহুলি সে নিজের জন্য জবে করেছে নিজের গোষ্ঠীর জন্য জবে করেছে তার এই জবে আল্লাহ রবুল আলমের কাছে খুব দরকার নেই এখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি মূলত ঈদের সলাতের আগে কি কোরবানি করতেছেন না পরে কোরবানি করতেছেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে করলো তার কোরবানি পরিপূর্ণ আদায় হল ও আসা সুননাথ তাহলে মুসলিমীন এবং মুসলিমদের সুননাথ সে লাভ করতে পারলো অনুসরণ করতে পারলো মুসলমানদের সুননাথ হচ্ছে মূলত কোরবানির পশু তারা যবে করবে ঈদের সালাতের পরে হাদিসের মধ্যে আল্লাহ শুধু এতটুকু বলেছেন এই কোরবানিটুকু শুধুমাত্র গোষ্ঠীর জন্য হয়েছে কিন্তু আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহাম এটি হচ্ছে মুসলিমের মধ্যে এসেছে আরেকটু কঠিন করেছেন যে বলেন আল্লাহ রবুল আলমের কাছে কোরবান হিসেবে গ্রহণযোগ্যই হয় স্বাভাবিকভাবে আপনি যদি এমনি জবে করেন তো সাদকা করতে পারেন কিন্তু অধীনে কোরবানি যদি হয় তাহলে এই কোরবানিটুকু মূলত আর ঈদ শুরু হয় মুসলমানদের সরাতের মাধ্যমে এখন আপনি যদি উল্টা পিছনের দিক থেকে আপনার ঈদ শুরু করেন জবে করার মাধ্যমে তাহলে বুঝতে হবে মূলত আপনার এই জবেটুকু শুদ্ধ হয়নি ফলে আল্লাহ নবী সাল্লাহাম বলছেন সেজন্য আরেকটা জবে করে তার এতটুকু হবে না আল্লাহ তাই নাম জবের জন্য যে সময় দিয়েছেন সেটা আমাদের অনেকে মানে কোরবানির গোষের তাড়াতাড়ি রেডি করার জন্য মনে করেন যে না আগে জবে করে দিয়েই তারপরে সারা তাদাই করে থাকি। এবং এটি বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় হয়ে থাকে ওরা কেরাম একটি মাস সারা তর্ক করছে সেই মাত্রাটি হচ্ছে এই এমন মানে দূরবর্তী পল্লীতে বা গ্রামে আছে যেখানে সলাদ সম্পর্কে তার ঈদের সলাথ হয়েছে কিনা তার জানা নেই তাহলে সেই ব্যক্তি কি কি করবে সে ব্যক্তি ঈদের সালাতের আগে যদি জব করে ফেলে অথচ সে জানে না যে আসলে ঈদের সলাপ সম্পন্ন হয়েছে কিনা যদি সে তাহারি করে মানে অনুসন্ধান করে যে হ্যাঁ ঈদের সলাৎ এই সময়ের মধ্যে শেষ হয়ে যেতে পারে আর এরপরে যদি সে যাবে করে তাহলে তার কোরবানি হয়ে যাবে যেহেতু এই মাসালাটি একটা ভিন্ন মাসালা কারণ এই লোকের কাছে তথ্য পোষার সুযোগ নেই কিন্তু এই যুগে ডিজিটাল যুগে বর্তমান যুগে এটা খুব কঠিন কারণ গ্রামে গঞ্জে শহরের চেয়ে আরো ফেসবুকের মানে ইয়ে বেশি মানে বক্তব্য সবার কাছে ফেসবুক আছে সুতরাং এখন আর এটি বলার সুযোগ নেই আরেকটি মাসালা দৃষ্টি আকর্ষণ করব বলছিলাম সেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হল এই কুরবানের গোষ্ঠ ক্ষণ বন্টন ও সংরক্ষণ এটা নিয়ে আমি একটু কথা বলবো আপনাদের সাথে এই জন্য বলবো কারণ এই মাছ মানে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা মনে করি যে কোরবানি ঘোষ তো আলহামদুল্লাহ করে দিয়েছি আর মনে করলাম যে এখন বর্তমানে সবচেয়ে ভালো সুযোগ সুবিধা প্রত্যেকের বাসায় ফ্রিজ আছে আর যাবে করে সাথে সাথে ফ্রিজের মধ্যে ঢুকায় মানে নিয়ে যাচ্ছেন তিনি কোরবানি করেছেন আল্লাহর জন্য কিন্তু পুরাটা ফ্রিজের মধ্যে নিয়ে গেলেন কার জন্য জিনিসটা একটু চিন্তা করেন নেই এটা তো চিন্তা করা দরকার ছিল যে এটা জবা করা হয়েছে আল্লাহর আব্বুল আলমীর জন্য এখন আপনি পুরোটা মধ্যে নিয়ে যাচ্ছেন কি সে কারণে আমার আল্লাহ রে আপনি কি কথা বললেন কি কাজটা করলেন এই গোষ্ঠ আল্লাহ আব্বুল আলমীর যদি অনুমতি না দিতেন মেহরবান যদি না করতেন তাহলে মূলত আল্লাহর জন্য জবা হওয়ার কারণে হুকুম হচ্ছে ইসলামের যেটা সেটা হল পুরো গোষ্ঠাই কি করা বিতরণ করে দেয় আল্লাহর রাস্তায় এটা হচ্ছে হুকুম বুঝতে পেরেছেন কিনা কারণ যে আল্লাহর জন্য আল্লাহ রাতেই চলে যাবে স্বাভাবিক ইসলামের মানে যে স্বাভাবিক ধারা এই ধারা অনুযায়ী কথা ছিল যেটা সেটা যে আপনি যেটি আল্লাহর জন্য জমে করেছেন সেটা আল্লাহর জন্য দিয়ে দেবেন এবং সেখানে আপনি নিজে এখান থেকে কিছুই দিবেন না আপনার আত্মীয় শুধু নিলে অসুবিধা নেই কিন্তু আপনি নিতে পারবেন না স্বাভাবিক তুমিও হাত থেকে খাও মেহের বাণী মিনহা তোমরা এই কোরবানি থেকে তোমরা নিজেরা বক্ষণ করো বক্ষণ করো যখন শুনলেন একটু খুশি হয়েছেন আল্লাহ বলেনা এর সাথে একটা জিনিস যোগ করে দিয়েছেন এই অনুমোদন কিন্তু মানে আপনাকে নিরঙ্কুশ অনুমোদন দেওয়া হয় নাই যে ফ্রিজের মধ্যে নিয়ে যাও এটা বলা হয় নাই বুঝতে পেরেছেন আসেন দ্বিতীয় আয়াত হচ্ছে এটি হল সুরাহ ছত্রিশ নম্বর আয়তের মধ্যে সুরাহ ছত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুমান আরেকটি কথা বলছেন তিনি বলেন মিনহা এখানে আরেকজনকে বাড়া দিয়েছেন দেখছেন কিনা আগের আয়তের মধ্যে শুধুমাত্র আলবাহসাল ফাকির মানে অভাবগ্রস্ত আর ফকির তুমি নিজে বক্ষণ করো এবং যে ব্যক্তি তোমার কাছে চাইবে না চায় না অনেক লোক আছে আল্লাহর বান্দা দীক্ষাবিত্তি করে না কিন্তু বহুত কষ্টে জীবনযাপন করে এদেরকে আল্লাহ তারা যেহেতু আল্লাহ রাননি আমি আপনি সেটা ভুলে যাই যাতে এই দিনের এই কোরবানের গোষ্ঠ আল্লাহ রাব্বুল আলমীর জন্য যেটি কোরবান করা হয়েছে সেটা সেখান থেকে তাদেরকে বঞ্চিত না করা হয় এজন্য আল্লাহ সবানাও তারা বলেন যে যে তোমার কাছে কোনদিন চাইবে না তাদেরকে এখান থেকে খাওয়া হবে অল আর যে সময় তোমার কাছে অভাবের জন্য আসে অভাবের জন্য চেষ্টা করে চায় তাকেও দিতে হবে এখানে ওলামাইক রাম এর ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন যে এখানে ইঙ্গিত যে আছে আপনার এমন আত্মীয় স্বজন আছে যে আত্মীয় স্বজন আসলে ভিক্ষাভিত্তি করে আপনার কাছে আসবে না চাইতে আসবে না কিন্তু আপনার জন্য তাদেরকে দেয়ার দরকার আছে এদেরকে আপনাকে দিতে হবে এখান থেকে আমরা একটা বিধান পেয়েছি আয়াত থেকে স্পষ্ট বিধান পেয়েছি সেটা হল এই কোরবানির গোষ্ঠ থেকে আপনি খেতে পারবেন কিন্তু পুরাটা না এটাও আপনাকে খেয়াল রাখতে হবে মানে খাওয়ার জন্য আপনাকে অনুমোদন দেয়া আছে কিন্তু পুরাটা না কিন্তু এই অনুমোদন কতটুকু এ হাদিসটা একটু শুনি সময়ের দিকে লক্ষ্য রেখে আগাতে পারবো না হয়তো তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন কুরবান করবে সতীন তিন দিন পর যেন সে সকাল না করে হুসাই তার ঘরের মধ্যে কোরবানির ঘোষ কিছু অবশিষ্ট রয়ে গিয়েছে অবস্থায় তিন দিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিন দিন কিছু অবদ্ধ করলেন এই হাদিসের মধ্যে হাদিসটি আব্দুল্লাহ আব্বাসম তিনি বলেন যে রাসুল্লাহ আবুসাইদ হুদিন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ রাসুল্লাহ সাল্লাহ ইরশাদ করেন লা তাকুলু লুহুম আল আযাহি ফাওকা সালাসতি আযাব তোমরা 3 দিনের বেশি কুরবানির গোশত তোমরা খাবে না 3 দিনের বেশি তোমাদের জন্য অনুমত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে কথা বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওই 3 দিনের বেশি আর একদিনও ওই কুরবানির গোশত তাদের জন্য হালাল মনে করেন না তাদের জন্য হালাল মনে করেন না কিন্তু পরবর্তী বছর যখন আসলো বলবত আছে না আর কোন নতুন নির্দেশ আছে তখন এই পরের বছর আল্লাহ নবী সাল ইসলামকে গিয়ে প্রশ্ন করলেন كما فعلنا في العام الماضي فهو تبصور جوان كورشي تن دين شدو تن دين اي بصور كي اي تن دين اركاس كربو تن دين تاك بي نا ابن كنو اكسرنشان كربن بيدي كربن فقط اللہ نبی صلی اللہ علیہ وسلم قال رسول اللہ صلی اللہ علیہ وسلم بولین کلو تم راکھاو و اترعمو تو بي عباد دعو دیتیو حبک خیلے تول بنا تا درکی کھاو আরেকটা নির্দ্রের দিনে ওয়াদা খেরু এবার তোমাদেরকে অনুমোদন দিচ্ছি তোমরা সংরক্ষণ করতে পারবে মেহরবানি করেছে। আল্লাহর বিধানের মধ্যে মূলত আমাদের জন্য সহজ কিভাবে করা যায় তোমরা সংরক্ষণ করো কারণ তখন আল্লাহ নবী সাল্লাহাম যে আগের বছর যে কথা বলেছেন তিন দিনের বেশি খেতে নিষেধ করলেন এখান আল্লাহ নবী সালাম নিজেই ব্যাখ্যা দিচ্ছেন ফাইনাদি কালাম জাহদুন ওই বছর যে তোমাদেরকে তিন দিনের কথা বললাম মানুষের মধ্যে বড় ধরনের অভাব দেখা দিয়েছিল মানুষ সমস্যা কষ্টের মধ্যে পড়ে গিয়েছিল এই কারণে আমি ইচ্ছাপোষণ করেছিলাম যে তোমরা তাদেরকে সাহায্য করো কোরবানির ঘোষ দিয়ে তবুকে তারা সাহায্য পাক এই জন্য আমি ইচ্ছা করেছিলাম যে তোমাদেরকে বলেছি তিন দিনের কথা বন্ধুগণ এখান থেকে অনেকগুলো মাস তারা বেরিয়েছে থেকে কিন্তু আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে শুধু একটি কথা বলতে চাই যে নবী সালী সাল্লাম মেহরবানি করে আমাদেরকে খেতেও যেভাবে অনুমতি দিয়েছেন তেমনিভাবে আমাদেরকে এদ এটাকে সংরক্ষণ করতে অনুমতি অনুমোদন দিয়েছেন কোন কোন রু মানে এর মাধ্যমে তোমরা সহবের আশা করো মানে রসুল ইসলাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আবার সহবের আশা করতে বলেছেন এই যে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন এই সংরক্ষণ আমি কিভাবে করব সালফে সালিহীন কিভাবে সেটা বন্টন করতেন আবদুল্লাহ আব্বাস সরদি আল্লাহত এই হাদিসটি উল্লেখ করেই আমি আপনাদের সাথে আজকে আলোচনা করতে চাইব না সেটা হচ্ছে এই আব্দুল্লাহ আব্বাস রদি আল্লাহ কি থেকে হয়েছে তিনি বলেন এটাকে তিন ভাগে বক্ত করা সুলচুন তিন ভাগের এক ভাগ নিজের জন্য পরিবার পরিজনের জন্য সুলচুন ইয়ে সদা আর তিন ভাগের এক ভাগ সৎকার করার জন্য আর তিন ভাগের এক ভাগ মানুষদেরকে হাদিয়া দেওয়ার জন্য যারা পড়োশি আছে অথবা আত্মীয় স্বজন আছে তাদেরকে হাদিয়া দেওয়ার জন্য আব্দুল আব্বাস রেদি আল্লাহ আমল করতেন মর্মে শহীদ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে তাই আমরাও চেষ্টা করি সমস্ত গোষ্ঠ আল্লাহ হাবুল আলমিনে সন্তুষ্টির জন্য যদি বিতরণ করতে বলা হতো তাহলে আমি আপনি তো বিতরণ করতাম কোন সুন্দর কিন্তু আল্লাহর বান্দাগণ আমাদের পাশেই ক্ষুদাবধ থেকে যাবে তারা নিজেদের জীবনে একদিনের জন্য ঘোষ খেতে পারে নেই হয়তো বলতে পারেন যে সেই ফুল্লা ভাই এ ধরনের ঘটনা আসলে ঘটছে কিনা ঘটছে বহু আছে বহু লোক রয়েছে যারা হয়তো বুড়া বছরের মধ্যে একবার ঘোষ খাতে পারে না বুড়া বছরের মধ্যে একবার ঘোষ খেতে পারে নাই তাই তাদের প্রতিও তো আমাদের হক রয়েছে আল্লাহর এই কূরবাহির মাধ্যমে ইব্রাহিম আলী ইসালাত ইসলাম নিজের সন্তানকে জবে করে দিলেন ইসমাইলকে জবে করলেন আল্লাহ সুমানের মধ্যে সাত করেন যে বিশাল এক কোরবানি জবে করে দিয়েছেন ইসমাইলকে জবে করতে পারেননি এই যে মেহরবানি আল্লাহ রাগুলের পক্ষ থেকে এসেছে আর আমি আর আপনি সামান্য দুই কেজি তিন কেজি ঘোষ কোরবানি করতে পারবো না কোরবানি এবং বন্টন এর মধ্যে আমি দেখবেন যে আপনি সত্যিকার কার জন্য করেছেন এখানেই মূলত দলিল পাওয়া যাবে এখানেই সত্যিকার দলিল পাওয়া যাবে আল্লাহ সুবানা আমাদের সবাইকে বিষয়গুলো উপলব্ধি করা তফিক দান করুন الحمد لله الحمد لله لحسانه والشكر له ولا توفيقه وامتنانه وأشهد الله إله إلا الله وحده لا شريك لا تعظيم <تصفيق> لشانه <تصفيق> وأشهد أن محمد عبد الله ورسوله أدعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه وبعض شمانتو حاضرين ألتك بشد إشتاك وشنكرا جنة ومقبلة حويته شديد التاب অনেককে দেখা যায় তার পুরা সম্পদটাই হারাম আল্লাহ আমাদের ক্ষমা করবেন আমি অনেককে দেখা যায় তার পুরা সম্পর্কটাই হারাম হয়তো হারাম চাকরি করে থাকেন অথবা হারাম ভাবে ইনকাম করে থাকেন অথবা হারাম কোন কাজে নিজেকে জড়িত রেখেছেন সুদের কাজে জড়িত রেখেছেন সব সময় সুদের কাজে নিজেকে জড়িত নিজের ইনকাম পুরাটাই হারাম যে ব্যক্তি হারাম কাজে জড়িত রয়েছেন তিনি যদি হারাম টাকা দিয়ে কোরবানি করেন তাহলে তার বিধান কি হবে এটা আমাদের জেনে নেওয়া দরকার যাতে আমরা অন্তপক্ষে চেষ্টা করি নিজেরা এই সমস্ত কাজে নিজেদেরকে সত্যিকার ভাবে হারাম থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করতে পারি আল্লাহ সুবান স্পষ্ট করে আনেক বলে দিয়েছি কাবাল যারা সত্যিকার হারাম থেকে নিজেদেরকে দূরে রাখতে পেরেছে তাদের কাছ থেকে গ্রহণ করবেন নিজে পবিত্র তিনি পবিত্র এবং হালাল ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না আপনি আমার কাছে আমি যে এক গ্লাস পানি দেন আর দুর্গন্ধময় ডাস্টবিনের এখানে তাই কোন ব্যক্তি যদি হারাম মাল থেকে কোরবানি করে থাকেন এ বিষয়ে শেখ মিবাজ রহমতুল্লাহ তার ফতারবদি উল্লেখ করে তিনি বলেন তার কোন স্বভাব হবে না সবাবের তিনি কোন অংশ পাবেন না এর জন্য সব হবে না বাকি তার পক্ষে আমি আর আপনি কি এই কাজ করবো কিরা সব নেই আমি করলাম কেন সতর্কতা অবলম্বন করা দরকার আর একজন ব্যক্তি কিভাবে হতে পারে তার সমস্ত সম্পদ হারাম অথচ সে মনে করতেছে আমি ইমানদার এটা কোনদিন মানে এই ইমানদারের সাথে মূলত এটা সাংঘর্ষিক না যদি মিলে তাহলে বলতে হবে আল্লাহ তোমাদের ইমান কতই নিকৃষ্ট যে তোমাদের ইমান তোমাদেরকে খারাপ কাজ করতে বলেছে সুদের সাথে থাকার জন্য আপনাকে আপনার ইমান বলতে পারেন কক্ষরণা কক্ষরণা কিন্তু তার কোরবানি মানে আদায় হবে কিনা এই নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে একদল কালাম বলেছেন এই জবেটুকু যথেষ্ট হয়ে যাবে কোরবানির হুকুম টুকু আদায় হবে কিন্তু সে সব পাবে না সব পাবেন আরেকদোলাম বলেছেন তার এই হবে না এটাই বিশুদ্ধ বক্তব্য কারণ হারাম কোন অবস্থায় গ্রহণযোগ্য রয়ে আল্লাহ সুবাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাষায় اذکروا الله العظیم الجلیل اشكركم واشكروه على آلاءه ونعم يجدكم ولاذكر الله اكبر والله يعلم ما تصنعون